আবু বুর্দাহ রহমতুল্লা আলাহী এর পিতা আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত নাবী সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তীর নিয়ে আমাদের মসজিদ অথবা বাজার দিয়ে চলে সে যেন তার ফলা হাত দিয়ে ধরে রাখে যাতে করে তার হতে কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত না হয়